السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> السلام ورحمة الله <تصفيق> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين اما بعد بس تبع لار شمعي تو درشق شوطا أبنا دير درس حديث ধারাবাহিকভাবে চলতেছে আশা করি আপনারা যে যেখানে আছেন আমাদের এই দাসে হাদিস শুনছেন দেখছেন নিজে এবং অন্যদের জীবন গড়ার চেষ্টা করছেন এ পর্বে আমরা কোরআন তেলাওয়াতের সেজদা কিভাবে হবে কোন কোন সুরাই হবে এ নিয়ে কিছু আলোচনা এর আগের পূর্বে পর্বে আলোচনা করেছি বাকিটুকু আমরা এ পর্বে পূর্ণ করার চেষ্টা করব। ইনশা আল্লাহ ওয়ান উমর আল্লাহকাল يا أيها الناس ان نمر بالسجود فمن سجد فقد أصاب ومن لم يسجد فلا إثمالي روح البخاري عمر فاروق رضي الله تعالى المتو جايل قدر صحابي عشر مباشرة يك جن ديت يو قليفة تنبل چن يا أيها الناس همانو شماج إننا نمرو بالسجود أمرا قران تلات الشماج سيزدار آيات أمرا اتقرام كوري فمن سجد فقد أصاب كي وجود سيزدار كوري تول شيء ভালো কাজ করলো সঠিক কাজ করলো সুন্নতের কাজ করলো অমালুদ ইসমা আলাই আর যে সেজদা করলো না তার কোনো পাপ হবে না মালিককে আরো আরবণিত হয়েছে হাদিসের অংশ যে আল্লাহ রবাহ আলমিনেজদা করা আমাদের জন্য ফরজ করে দেয় নাই ইল্লা আন্না শাহ যদি আমরা চাই করব তাহলে ঐচ্ছিক হয়ে গেল আর ঐচ্ছিক কোনটা হয় যেটা সুন্নত হয়তের শেষদা শেষ এবার কৃতজ্ঞতার যদি শেষদা আপনার যদি কোন ভালো সংবাদ আসে পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে শেষদায় শুকুর যাকে বলে আল্লাহর কৃতজ্ঞতা চাকরি হচ্ছিল যেকোনো सेजदा दिए लम्बाजार मध्य अपनी बांगला दिए आप आदय करते तो नामा ना। ठीक से आनी बल्ला दिए इत्यादि तरह सूक्रिया करें आल्ला तुम्हार प्रशंसा करेमा तो दान करो दाओ आओ दा इत्यादि भाव्लाबी आई सल्लाम सम्पर्क आउबील्ला आल्ला नबी आईलम काना जाओ अमर एसुर আল্লাহ নবীর কাছে কোন যদি এমন ঘটনা আসত বা খবর আসত যেটা তিনি আনন্দ হতেন খার ল আল্লাহ একে বলা হয় সেতজ্ঞ বাবীত অন্য অন্য বর্ণে আছে লম্বা করে শেষদা করতেন আল্লাহ শুক্রিয় আল্লাহ তুমি যে আমাকে নিয়মার দান হয়তো অনেকের সন্তান দেরিতে হয় অনেকের ছেলে হয় না মেয়ে হয় বিভিন্ন ধরনের যে যে আল্লাহ তুমি আমাকে যে নেমার দান করেছো এটা তুমি একমাত্র দিয়েছ এটা তোমার মাধ্যমে পেয়েছি আমি শুধুমাত্র চেষ্টা করেছি এইভাবে আল্লাহ বর্ণনা করেছেন আব্দুর রহমান যিনি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তিনি বর্ণনা করছেন জাল্লার নবী আল্লা দীর্ঘক্ষণ এই যে লম্বা সেজদা দিয়ে মাথা উঠিয়ে সাহাবাদের কাছে ব্যক্ত করলেন যে আমার কাছে এসেছিলেন ফবাশরানী তিনি আমাকে সুসংবাদ জানিয়েছেন ফসাযাদ আমাকে একটা সুসংবাদ জানিয়েছেন যার ফলে আল্লাহর সুক্রিয়া করার জন্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে আমি এই লম্বা করে চেষ্টা করলাম তাই লম্বা করে চেষ্টা করা এবং একটা চেষ্টা করা এটাই হল সুন্ন রাহু আহমদ ওয়াসাহুল হাকিম ইমাম আহমদ হাজি থেকে বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম সহি বলেছেন ওয়ান বারাইবা আজিম রাজি আল্লাহ আনহু আনী আসল্লা বা আসা আলিয়ান ইয়ামান বারআ আজিব রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহনবী আলিসাতাম আলী উব নাবি তো যিনি আল্লাহ নবীর চাচা ভাই ছিলেন আবার জামাইও ছিলেন তার মেয়ে ফাতেমা রাজু আলাহ তালনার তাকে এমন দেশে পাঠিয়ে দিলেন দাওয়াত করার জন্য নবী আল্লাহনবী আলিসাতাম শুধু মক্কামুদিনাই না বাইরে চিঠির মাধ্যমে দায়ির মাধ্যমে আহ্বানকারীদের মাধ্যমে এইভাবে তিনি দাওয়াত করতে পাঠাতেন মুসাশী রাজু আল্লাহ তালহ আলী রাজুল্লাহ তালু এভা বিভিন্ন সাহাবেদেরকে বিভিন্ন দেশান্তরে পাঠিয়ে দিতেন মানুষকে আল্লাহর দিন আহ্বান করার জন্য সঠিক দিন বুঝাবের জন্য তাই পাঠিয়ে দিলেন থেকে চিঠি লিখলেন যে এমানের লোকজন ইসলাম গ্রহণ করেছে সুসংবাদ কিনা আল কিতাব খার রাসান আল্লাহ নবী যখন এই কিতাবটি পড়লেন চিঠি পড়লেন যে ওইখানের মানুষজন ইসলাম গ্রহণ করেছে। এটা সুসংবাদ তাই তিনি সেই পড়ে গেলেন শুক্র আলিলা করবো আপনি একজন অমুসলিমের পিছনে চেষ্টা করছিলেন কিভাবে ইসলাম গ্রহণ করবে একদিন ইসলাম গ্রহণ করে ফেললো সেদায় পড়ে যান আল্লাহ তোর সুক্রিয়া তুই ওকে ইসলাম করেছি বা তুমি ইসলাম দিয়েছো এই যে আল্লাহর যে কোনো ভালো নেয়ামাত আসলে সুসংবাদ আসলে সেদায় সুকুর করা আমরা বুঝতে পারলাম আল্লাহর নিয়ামাতের সুক্রিয়া আদায় করা এর মাধ্যমে আল্লাহ আল্লাহর নিয়ামাত আরও বেড়ে যায় আর আল্লাহর নিয়ামাতের সুক্রিয়া আদায় না করে যদি কোনো মানুষের আমি রেজাল্ট ভালো করলাম ও ওই মাস্টারের কাছে পড়েছিলাম তো ওই জন্যে এটা তো হলো না সারা পৃথিবীর মাস্টার পড়ালে আপনার রেজাল্ট ভালো হবে না যদি আল্লাহ না চান তাহলে আপনার চেষ্টা রয়েছে কিন্তু ফাইসারা কিন্তু ওইখান থেকে হয় এই আল্লাহ বলছে লাইন সাকার তোমিদানা কুম তোমরা যদি সুক্রিয়া করো আরো দান করবো রাজে কোন আল্লাহ ছাড়া অন্য কাউরিদিকে সম্পৃক্ত করা বা অন্য কাউকে হ্যাঁ এর মানে এ না যে সঙ্গে সম্পৃক্ত ছিল আপনাকে সাহায্য করেছে সুক্রিয়া করবেন না আল্লাহ নবী বলেন মাল্লাশকুরিল্লা मानुष्ठ करना से आल्ला एक क्षेत्र अपन बाबा मास्व शुरी मामी खालू बाड़ी क्यों जो अपना हेल्प करबें ना एम कथा ना तो आल्ला मानुषे शुक्रिया करब ना आल्लाक्रिया परिया करा नियमत और जदि कुी करी अर्थात नियमत को अस्वीकार करीन দীতোমরা আমার নিয়ামতের কুফুরি করো কুফুরি কীভাবে আল্লাহর নাম নিলেন না সেদায় শুকুর করলেন না আল্লাহর এ ব্যাপারে প্রশংসা করলেন না মানুষের করলেন কিছু মনেই করলেন না মনে করলেন আমার যোগ্যতা বলে পেয়েছি আমার শিক্ষা বলে পেয়েছি তাহলে আল্লাহ বলে ইন্না আজাবিল আমার আজব কঠিন কারণ কে যখন আল্লাহ ধন সম্পদ দিয়েছিলেন সে মনে করেছিল আমার আমি ভূতথ্যবীর এই জন্য মাল পেয়েছি সম্পদ পেয়েছি আল্লাহ রব্বুল্লা আলামিন হ্যাঁ এমন এক অর্ডার করলেন মাটিকে এর ধসাইতেই থাকো চাকরি বাকরি পেলেন বা আপনি সুখে আছেন সুন্দর বাড়ি করেছেন যা কিছু করেন যা কিছু আপনার ভাগ্যে জুটবে ওখানে অতটুকুই সুক্রিয়া করেন অন্যের দিকে দেখবেন না উপরের দিকে না দেখে নিচের দিকে দেখেন ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে সম্মিত দর্শক শ্রোতা ছোট একটা একটা বিরতির পরে আবারও দার্সে হাদিস নিয়ে ফিরে আসলাম আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন ভালো আছেন আমরা এতক্ষণ যাবৎ শেষদায় শুকর। আল্লাহর প্রশংসা করে শেষদা করা এ পৃথিবীতে যত কিছু নেই আমার জীবনে ভালো কিছু আসবে সবই আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি যাকে যেভাবে চাইবেন তাকে ততটুকু এবং সেভাবে তাকে দান করবেন আল্লাহর নিয়ামাতের সুক্রিয়া আদায় করা এর মাধ্যমে আল্লাহর নিয়ামাত আরও বেড়ে যায় আর আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় না করে যদি কোনো মানুষের আমি রেজাল্ট ভালো করলাম ও ওই মাস্টারের কাছে পড়েছিলাম তো ওই জন্যে এটা তো হলো না সারা পৃথিবীর মাস্টার পড়ালে আপনার রেজাল্ট ভালো হবে না যদি আল্লাহ না আমার সুক্রিয়া করো তোমরা কুপুরি করোনা নি আমাদের এই জন্যে আল্লাহ বলছেন যদি তোমরা আমার সুক্রিয়া করোম অবশ্যই অবশ্যই তোমাদেরকে আরো দান করব। কোন নিয়ামাত আল্লাহ ছাড়া অন্য দিকে সম্পৃক্ত করা আল্লাহ আল্লাহরিয়া করে না অর্থাৎ এক্ষেত্রে আপনার বাবা মা আপনার তে শ্বশুর বাড়ি মা বাড়ি খালু বাড়ি কেউ যদি আপনাকে হেল্প করে থাকে তাদের সুক্রিয়া করবেন না এমন কথা না তাহলে আল্লাহর সুক্রিয়া করতে হবে এর মানে এ না যে মানুষের সুক্রিয়া করবো না আমরা আল্লাহর স্বীক্রিয়া করার পরে পরে আমরা অন্যদেরও স্বীক্রিয়া করবো এর দ্বারা আমাদের নিয়ম আরো বাড়বে আর যদি কুফরি করি অর্থাৎ নিয়ামাত অস্বীকার করি তোমরা আমার নিয়মের কুপুরি করো কিভাবে আল্লাহর নাম নিলেন না সেদায় সুকুর করলেন না আল্লাহর এ ব্যাপারে প্রশংসা করলেন না মানুষের করলেন কিছু মনেই করলেন না মনে করলেন আমার যোগ্যতা বলে পেয়েছি আমার শিক্ষা বলে পেয়েছি তাহলে আল্লাহ বলে ইন্না আজাবিল আমার আজব কঠিন কারণকে যখন আল্লাহ ধন সম্পদ দিয়েছিলেন সে মনে করেছিল আমার আমি ভূত এই মাল পেয়েছি সম্পদ পেয়েছি আল্লাহ রা আলমিন হ্যাঁ এমন এক অর্ডার করলেন মাটিকে ধসাইতেই থাকো বোখারি শরীফের হাদিসে আছে কেমত পর্যন্ত মাটির নিচে ঢুকতেই থাকবে ধসতেই থাকবে কেমত যখন হবে আবার তাকে আল্লাহ উঠাবেন এই জন্যে বন্ধুগণ নিয়ামতের সুক্রিয়া সন্তান পেলেন সুন্দরী বউ পেলেন লেখাপড়ায় ভালো করলেন চাকরি বাকরি পেলেন বা সুখে আছেন সুন্দর আপনার সুক্রিয়া হবে আজ আমাদের দেখা যায় যে আমাদের সুক্রিয়াটা অত্যন্ত কম আমাদের কৃতজ্ঞতা কম আল্লাহর ক্ষেত্রেই হোক আর মানুষের ক্ষেত্রেই হোক আল্লাহটা যেমন আমার কৃতজ্ঞতা প্রকাশ করব। মানুষের যদি কোনো আমাদের সহজে থাকে ততটুকু তার সুক্রিয়া করা আমাদের অত্যন্ত এটা দায়িত্ব কর্তব্য আমাদের এটা দিনের শিক্ষা এই আমরা আল্লাহ নবী আলিসাতামের সুক্রিয়ার ক্ষেত্রে শেষদা আমরা জানলাম কি দোয়া বলতে হয় কী কী সেটা আমরা হয়তো পরবর্তীতে জানবো ইনশা আল্লাহ এবার আমরা সালাত পর্বের আটটা অধ্যায় আমরা শেষ করে ফেলেছি এবার নবম অধ্যায় বাব সালাত নফল সালাতের অধ্যায় আল্লাহ রব্বুল আলামিন কত আমাদের প্রতি তিনি রাহমান এবং রাহিম এমন কোনো এবাদত নাই যেটা ফরজের পাশাপাশি শূন্য নফল নাই কারণ ফোর সাবজেক্ট না থাকলে সমস্যা হয় ঠিক না অনেক সময় দুর্বল আমরা তো দুর্বল দুর্বল ছাত্র জন্য ফোর সাবজেক্ট বিরাট একটা কাজ করে তাহলে অজিমে যদি ফরজে যদি নাম্বার কম হয়ে যায় তাহলে তো ফেল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ওইখানে একটা ফোর সাবজেক্ট থাকলে ফোরটি আফ মার্কস যোগ হলে কি হয়ে যায় ছাত্রটা ডিভিশন ওপরে যায় বা পাস করে যায় তাহ রব্বুল আলমিন সলাাতের ক্ষেত্রে ফরজের সঙ্গে নফল রেখেছেন সিয়াম রোজার ক্ষেত্রে ফরজের সঙ্গে নফল রোজা রেখেছেন হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে প্রত্যেকটি এবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলম ফোর রেখেছেন যাতে করে তার দুর্বল বান্দারা আমরা ফুল নাম্বার পেয়ে পার হয়ে যেতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার বান্দাকে অত্যন্ত ভালোবাসেন ভালোবাসা দয়া মায়ার একশো ভাগের এক ভাগ আল্লাহ রব্বুল্লাহ আলমিন সমস্ত মখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন যার ফলে যখন মুরগির বাচ্চা চিলে ধরতে চায় তখন একটা শব্দ করে বাচ্চাগুলিকে নিরাপদ স্থানে কি করে নিয়ে নাই। একটা গাভীর বাচ্চা যখন জন্ম নেয় কেউ তার পাশে গেলে মা দৌড় দিয়ে ঢিসাতে আসে আমার বাচ্চারে কোনো ক্ষতি করো না আর নিরানব্বই আল্লাহ ভালোবাসা আল্লাহরব্বামিন তার কাছেই রেখে দিয়েছেন হান আলাল্লাহ কেমতের দিনের জন্যে আর সে সেই রাহমত সেই দয়া দিয়ে তো আমরা চলতেছি আল্লাহ রব্বল আলমিন যে দয়া না করতেনি পৃথিবীতে কেউ বেঁচে থাকার উপায় নেই তাহলে এই যে মহানবুল্লা আলামিনের এই যে নফুল সালাত এটা আমাদের প্রতি করুণা একটি দয়া একটি মায়া আমাদেরকে পার করে নেওয়ার জন্য আমাদেরকে বাঁচাই নেওয়ার জন্য আল্লাহ নবী আলি সালাম বলেছেন যে কেউ ফরজ সালাদ আদায় করে দশের মধ্যে পায় কেউ দুই কেউ তিন কেউ চার কেউ পাঁচ কেউ ৬ সাত আট নয় দশ তাহলে আপনার নামা যদি কম নম্বর থেকে যায় পূর্ণটা কি দিয়ে করবেন নফল সালাদ দিয়ে এখানে প্রথম হাদিস বর্ণনা করেছেন আল নবিয়তী কাহিন আলাহামী রাজি আল্লাহ আনকাল কাল আলী নবী সাল চমৎকার একটা হারিস রাবিয়া বিন কাব রাজি আল্লাহ আনহ আল্লাহলামী বলেন আল্লাহ নবী আলি আমাকে বললেন চাও আল্লাহ নবী আলি সাল্লাম মুস্তাযাব ছিলেন মানে যেটা আল্লাহর কাছে দোয়া করবেন সেটাই কবল হয়ে যাবে আমাদেরকে যদি বলা হতো যে চাও তাহলে আমরা হয়তো বড়ো ডিগ্রি চাইতাম কেউ হয়তো একটা বাড়ি চাইতাম বা গাড়ি চাইতাম রাবিয়া বিন কাব আলাহসালামী রাজি আল্লাহ তালা আনহো দুনিয়ার ব্যাপারটা তাদের কাছে একেবারেই ছোট ওটার কোন গুরুত্ব এই নেই কি বললেন ফিল আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই কারণ এই দুনিয়ার সবকিছু দিলে জান্নাতের কিঞ্চিত কিছু হবে না হবে কি হাদেশে আছে ওয়ালা নাসিফিনার দুনিয়া ফিহা জান্নাতে যে হুর দেওয়া হবে ওর যে ওরনা ব্যবহার করবে ওই একটা ওর না দুনিয়া এবং দুনিয়ার সবকিছু বিক্রি করলে তার দাম হবে না খেল করছেন। দুনিয়া এবং দুনিয়া যা আছে সব বিক্রি করবেন একটা ওড় দাম হবে না। তাহলে এই দুনিয়াটা আখেরাতের মোকাবেলায় কি আপনারা বলেন একইবারে নগণ্য আর এই দুনিয়ার পিছনে আমরা ছুটে ওই আখেরাতকে নষ্ট করে দিচ্ছি এটা কি কোন চালাক লোকের কাজ হবে চালাক বলেই তো বিদেশ চলে এসেছেন ছেলে মেয়ে ছেড়ে সময় একটা কষ্ট করে ছেলে মেয়ে শান্তিতে কিভাবে থাকবে মানে ভবিষ্যৎ শান্তির জন্য বর্তমান কষ্ট করা দুনিয়ার ব্যাপারে আমরা বুঝি আখেরাতের ব্যাপারে বুঝা উচিত নয় যে দুনিয়ায় কিছু কষ্ট করে আখরাত আমাদের সুন্দর হবে কল্যাণ হবে মঙ্গল হবে তাই রাবি আবিনী বললেন আস আলু কামা ফাঁকা তাকা ফিল আমি আপনার সঙ্গে জাননাতে থাকতেছি আর কিছু চাই না ফাঁকা আলা আই রাজা আলে আল্লাহ নবী আহ বললেন এছাড়া অন্য কিছু চাও অন্য কিছু চাও নাই তোমার জীবনে কিছু প্রয়োজন নেই فقلت هو ذا ويتাই চাই হে আল্লাহ রাসূল আর কিচ্ছু আমার চাও প원이 قال فعني على نفسك بكثره السجود الله নয়েব লেন যখন তুমি জান্নাতে আমার সঙ্গেই থাকতে চাও তেজন্য তুমি একটা কাজ করতে হবে কারণ জান্নাত বিনিময় কোনো বিনিময় ছাড়া হবে কারণ একটা জান্নাত কিন্তু একটা ব্যবসাপূর্ণ হাদিসে আছে আল্লাহু رب العالمিন জান্নাতের বিনিময়ে মানুষের সঙ্গে ব্যবসা করেন আর এটা অত্যন্ত মূল্যবান এক সম্পদ সামগ্রী পানি কারণ আল্লাহ পণ্য কিনতে হলে তাই তোমাকে কি করতে হবে আইনিকা বিকাশ জাতির সুযোগ বেশি বেশি করে সেজদা করে আমাকে সহযোগিতা করবে আমার সঙ্গে জান্নাতে থাকার জন্যে অর্থাৎ নফল সলা বেশি বেশি করে পড়বে और एर माध्यमे तुम्हें संगी जाननातेजीब एर चे पावत नफल सलाद आपनी सलाद पढ़ें फाँ फाँकें जख समय सूज है रात घुम भें गो घुम कैन है ना यही चिंता ना उजू कर दुई डेकार सलाद पड़े शुए जा घुमो हो टेंशनो दूर हो जाए किओ जा এবং যা কেরো জা কেরাতের মধ্যে আপনার নাম হয়ে যাবে। কাজে বেশি বেশি করে শূন্যত নফল এ নফত সালাত আদায় করা এটা কিন্তু আমাদের জন্য উপকারী দুনিয়া আখেরাতের জন্য দুনিয়াতে এমন কথা না আখেরাত তার আমরা পাবো কাজে আমাদের একটা আমাদের কিন্তু একটা এ ধরনের মানসিকতা অনেকের যে নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকে এ হাদিসটি বর্ণনা করেছে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই এ দ্বারা আমরা নফল সালাতের উপরে উৎসাহিত করা হয়েছে এতে আমরা জানতে পারলাম এবং আসুসাল্লামের সঙ্গে জান্নাতে থাকার একটা কারণও বটে এটা আমাদের মনে রাখতে হবে কারণ আল্লাহ নবী আলহিস্লাম হালসে কুসিত আল্লাহ বলেন যে বান্দা যখন আল্লাহ বলেন বান্দা যখন ফরোজ কোনো একটা আদায় করে আমি তখন খুশি বেশি। এরপরে যত নফল সাল্লাম নফল ইবাদত করে তত আমার সন্নিকটে আসি যায় নফল যত বেশি ইবাদত করবেন তত আল্লাহর নিকটে যাবেন যে আল্লাহর নিকটে যত বেশি যাবে সেই তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে জাগা পাবে কি বলেন আপনারা قالتي سبت الشفعه وردير الناس ابن عمر رضي الله تعالى عنهما قال من النبي صلى الله عليه وسلم عشر ركعات قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب في بيته وركعتين بعد العشاء في بيته وركعتين قبل الصبح متفق عليه وفي لهما وركعتين بعد الجمعه في بيته عبد الله بن عمر رضي الله تعالى عنهما করেন যে আল্লাহর নবী اهل الرسول والسلام থেকে সুন্নত নামাজ 10 दसरा क्च सलाद अल्लाह रसुल करते देखे जी बला है सुनानुर रातर आगे पड़े जो सलादगुली साधारण भाषा बोली सुन्नते महक्दा क्योंकि सुन्नते मक्कादा शुद्ध जोहर मीब बागे पड़े सलादगुली की सुन्नते मक्कदा बलानाओ और शून्नते मक्कादा सलाद आंतु शून्नते मक्कादा बोले साधारण भाषा लिखा है আসলে এগুলিকে বলা হয় শুনানো রাতে বা অর্থাৎ ফরজ সলাতের আগে পরে যে সুনতগুলি এগুলির ব্যাপারে আব্দুল মোমার বলেন আমি আল্লাহর নবী থেকে দশ রাকাত সলাত আমি মুখস্থ করেছি বা আমি ইয়াদ রেখেছি রাকাতাইনে কাবুলা জোহর জোহরের আগে দুই রাকাত ওরাকাতাইনে বা আদাহা জোহরের পরে দুই রাকাত তাহলে চার হয়ে গেল ওরাকাতাই না বাগরে মাগরের পরে দুই তাহলে ছয় হয়ে গেল ফিবাইতে হি বাড়িতে এই সলাগুলি আদা করেছেন সুনত নামাজগুলি বাড়িতে আদা করেছেন ওরাকাত বাদাল এসাফি বাইতে আর এসার পরেও তিনি বাড়িতে দুই ডাকাত আদা করেছেন ওরাকাতের নামাজের আগে দুই পড়েছেন তাহলে এই হয়ে গেল দশ রাকাতফা হালিসম বুখারি মুসলিম বর্ণা করেছেন অফি রেওয়ায় আহমা বুখারি মুসলিমের অন্য বর্ণায় আছে ওরাকাতনে বাদাল জুম আফি বাইতে আর জুমার দিনে জুমার সাল আদায়ের পরে বাড়িতে থেকে দুই টাকা সালাদ আদায় করেছেন তাহলে এর দ্বারা জোহরের আগে দুই রাকাত এবং পরেও দুই রকাত সবস্থ হলো অন্য বর্ণে আসবে জোহরের আগে চার এবং যোহরের পরে দুই আরও বর্ণা আছে জোহরের আগে চার পরেও চার অর্থাৎ জহরের ক্ষেত্রে তিন ধরনের বর্ণা আছে দুই দুই আগে দুই পরে দুই আগে চার পরে চার আগে চার পরে দুই অথবা ওটা উল্টাও পরে আগে দুই পরে চার এই চারভাবে জোহরের সুন্দরটা পড়া যেতে পারে আদা করা যেতে পারে তবে উত্তম হলো সবচাইতে আগে চার পরে দুই এটা বেশি তাছাড়াও জান্নাতের সুসংবাদ দেওয়া হয় যেখানে বারো রাখা সেখানে চার চার করে হাদিস আসবে পরে ইনশাল্লাহ বলে মুসলিম কানাই তালা আল ফাজি মুসলিমের বর্ণে আছে ফজর হয়ে গেলে আল্লাহনী ফজরের দুই রেখা সুন্নত ব্যক্তিকে আর কোনো সল্লাত আদায় করতেন না ফজরের আজান হয়ে গেছে বা সময় হয়ে গেছে উজু করে আপনি মসজিদে গিয়ে আপনি সুনত পড়বেন দুই রাখাত মাত্র মুসজিদে গেছেন তাহিয়াতুল উজু আলাদা তাহিয়াতুল মসজিদ এর পরে শূন্য না একেবারে ডাইরেক্ট দুই রেখাত পড়বেন সেটাই আদা হয়ে যাবে কারণ আল্লাহ নবী বলছেন অন্য হানিস আছে যে ফজর হয়ে গেলে ফজরের দুই রেখা শূন্যত ছাড়া আর নাই এক্ষেত্রে যদি আপনি বাড়িতে সূন্যত আদায় করে নেন ফজরের দুই রেখা শূন্যত এবং বাড়িতেই সূন্যত নমাজ পড়া উত্তম আল্লাহ নবী আল সাল্লাম বলেন আফজাল মানুষ পুরুষ মানুষের সলাৎ বাড়িতে আদায় করা উত্তম ফরজ ব্যতিরিকে অর্থাৎ ফরজ মসজিদে গিয়ে জামাতে পড়তে হবে তাহলে যদি আপনি বাড়িতে আড়াই করে নিন সুন্নত দুই ডাকাত তাহলে মসজিদে গিয়ে আপনি এখন বসতে চান দুই মসজিদ পড়ে বসতে পারেন অসুবিধা নাই ইনশাআল্লাহ আবারও আমাদের দার্শাহাদিজ শোনার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি ওসল আল্লাহ আলানবীলা মাহমুদ ওলা আলী ওসাহাবি আজমাইন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাক